আবু মুসর অদিল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম যখন মদিনায় আসলেন তখন ইয়াহুদি সম্প্রদায়ের কিছু লোক আসুর আর দিনকে খুব সম্মান করত এবং সেদিন তারা সাওম পালন করত এতে নবী সাল্লাহু সাল্লাম বললেন ইয়াহুদীদের চেয়ে ওই দিন সাওম পালন করার আমরা বেশি হকদার তারপর তিনি সবাইকে সাওম পালন করার নির্দেশ করলেন